শেষ পাতা যারা একসময় স্ট্রিটকে রঙিন করে তুলেছিল তারা রং তুলি থেকে দূরে সরে যাচ্ছিল তার কারণ ছিল দারিদ্র ছবির সমাদার করে সবাই কিন্তু চিত্রশিল্পীদের পারিশ্রমিক দিতে চায় না ধীরে ধীরে এই স্ট্রেট তার আকর্ষণ হারালো বাবা মায়েরা বাচ্চাদের কাছ থেকে রং তুলি কেরে নিল শিল্পীরা পেট চালানোর জন্য অন্য কাজ শুরু করল এইরকম কঠিন পরিস্থিতিতে দু একজন শিল্পী সাহস করে তাদের ভালো লাগা মানে ছবি আঁকা চালিয়ে যেতে লাগলো এই রকমের দুজন শিল্পী ছিল সু আর আর শুধু ভালো শিল্পী ছিল না তারা খুব বন্ধুও ছিল তারা ছবি এঁকে বিভিন্ন পত্রিকাতে বিক্রি করত। খুব নিজেদের প্রিয় কাজ করতে পেরে তারা খুব খুশি ছিল দুজনের মধ্যে সু ছিল বাস্তববাদিক ও শক্ত মনের মেয়ে প্রচন্ড পরিশ্রম করত ও সব সমস্যা সাহসের সঙ্গে সমাধান করতো অন্য অন্যদিকে সব সময় ভবিষ্যৎ নিয়ে ভয় পেত সো আর একজন প্রতিবেশী ছিল নাম এখন ব্যারম্যানের অনেক বয়স। কিন্তু ভরপুর। যা দেখবেন তাতে ছবি আঁকবেন রাস্তার পাশের বেঞ্চ বাড়ির সিঁড়ি এমনকি কাছও তিনি ছিলেন এক বিরল শিল্পী যিনি আর্টস উইলের আকর্ষণ বাঁচিয়ে রাখার চেষ্টা করছিলেন নিজে একজন শিল্পী মিস্টার বেম্যান প্রায় কাজে সাহায্য করতেন এখানে একটু দাও তাহলে একদম আসল বলে মনে হবে। ও মিস্টার বেম্যান আপনার সত্যি কোনো তুলনা হয় না আপনার ছবি তো অবশ্যই বাজারে বিক্রি হওয়া উচিত ও তা জানি না। আমি টাকা দিয়ে করবোটা কি একা থাকি খরচও খুব কম এই শহরের লোকেদের বুঝতে হবে যে টাকাটাই কিন্তু জীবনে সবকিছু নয় বরং তুমি যা ভালোবাসো সেটা করে যেতে হয় সব ঠিকই চলছিল কিন্তু একদিন হঠাৎ জন্সি খুব অসুস্থ হয়ে পড়ল ডাক্তার অনেক চেষ্টা করলো কিন্তু জন্সি সেরে উঠল না আমাকে বলুন সেরে উঠবে তো তাহলেই একমাত্র ও সেরে উঠবে সু জনসি খুশি রাখা সব চেষ্টা করতো তার পছন্দের খাবার বানাত নানান রকমের মজার গল্প কুল নিএছে ঘর সাজাতো কিন্তু কিছুতেই কিছু হলো না আমি জানি আমি আর কোনোদিনও সুস্থ হব না সু আমার খুব খারাপ লাগে তোমাকে সব কাজ করতে হয় আর আমি কিচ্ছু করতে পারি না সারা দিন শুয়ে থাকি জানসি তুমি আমার বন্ধু আমি তোমার জন্য সবকিছু করতে পারি কি খবর মেরা বিরক্ত করলাম না তো ও না না একদমই নয় আমাদের ছোট্ট জন্সির কি খবর চলছে ও হো জন্সি তুমি সেরে উঠবে শুধু বিশ্বাস রাখো আমার আর কিচ্ছু ভালো লাগে না আমি শুয়ে থাকতে থাকতে একদম ক্লান্ত হয়ে পড়েছি ও হো লক্ষ্মীটি দুর্বলতা শুধু তোমার মনের মধ্যে সু বলেছে আপনি ওকে বলেছেন যে উপায় থাকলেই ইচ্ছে হয় এরকমই কিছু বলেছেন তো ঠিক বললাম তো সেটা হল যেখানে ইচ্ছে থাকে সেখানেই উপায় হয় একদম ঠিক আমাকে একটা কথা বলুন আপনার এখনকার ছবি আঁকা কেমন চলছে ও আমার হারিয়ে যাওয়া স্বপ্নের আমি আমাদের এই রাস্তার ছবি এঁকেছি আমি দেখাতে চেয়েছি যে সব চিত্রকর আর শিল্পীরা রাস্তায় বেরিয়ে এসেছে আর সেই কাজ করছে যা তারা করতে সবচেয়ে ভালোবাসে ছবি আঁকছে এটা এটা আমি জানি আমার শিল্প মানুষের জীবন বাঁচাবে একদিন পথ খুঁজে বের করার ইচ্ছে আমার আছে শিল্পের কিন্তু অনেক ক্ষমতা রয়েছে একটা ছবি যা করতে পারে না শিল্পীকে তুমি কি দেখছো জন্সি ওই মাধবী গাছটা যে দেয়াল বেয়ে উঠেছে ওটা দেখলে না সত্যি আমার মনটা ভীষণ খুশি হয়ে ওঠে ঝরে গেলে আমিও আশা হারিয়ে ফেলবো ওহ তুমি প্লিজ এরকম ভয়ঙ্কর কথা বলো না জন্সি ওকে সু। जन्सि किन करी बंधुर जतदिन जे लगल जन्सि शरी खराब होते लगल ডাক্তার কিছুই করতে পারল না কারণ জনসই ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছিল তারকে ও মন শক্ত করতে হবে একদিন যখন সু বাড়িতে ঢুকছে সে মিস্টার বেমানকে দেখতে পেল পোক লাগতো দেখাচ্ছে জানো তো মানে আপনি ওই ছাউনির নিচে পার্কে যে বেঞ্চ আছে ওখানে তো প্রায় খানা বেঞ্চ রয়েছে আপনি সব কটাকে রং করেছেন তাও আবার একদিনে আরে বাবা এতো ভীষণ খাটলির কাজ আর আপনি আপনি জানেন সবাই রকম অসুস্থ হচ্ছে আজকাল একটু নিজের খেয়াল রাখবেন তো আপনার কি জ্বর হয়েছে আপনাকে দেখে একটু ভালো লাগছে না ডাক্তারবাবু কে খবর না না তুমি এত বেশি প্রশ্ন করো আমি যখন ছবি আঁকি আর কেউ হয় না কোনো কিছুতেই আমার কষ্ট হয় না শিল্প হলো আমার জীবন এবার জনসি কেমন আছে ও একদম ভালো নেই মনে আছে মাধবী লতার কথা বলেছিলেন ও সারা দিন লতাটার দিকে তাকিয়ে বসে থাকে আশা করি শেষ পাতালে ঝরে যাবে না তো আর আমি জানি এই ঝড় বৃষ্টিতে সব কটা পাতা ঝরে যাবে আর আমি জানি শেষ পাতাটাও ঝরে যাবে কেউ আটকাতে পারবে না হম দেখো যেখানেই ইচ্ছে থাকে সেখানেই উপায় হয় এই মুহূর্তে আমি কোন উপায় দেখছি না তাই আমি আমার শুভেচ্ছা জানি সেই রাতে শহরের উপর ঝড় আছড়ে পড়লো আর্সফেল স্ট্রিটে সব বাড়ির জানলা বন্ধ হয়ে গেল যে যার বাড়িতে ঢুকে গেল কিন্তু জন্সি চাইল সু যেন জানলা খুলে দেয় সে দেখতে চাইছিল শেষ পাতাটা ঝরে গেছে কিনা কিন্তু সু রাজি হল না জন্সির শরীর আরো খারাপ হতো যদি জানলা খুলতো। কারণ তাহলে ঝোড়ো হাওয়া ঢুকে পড়তো জন্সি রাজি হলো সে জানত না যে সুও পাতাটা ঝরে গেছে ভেবে ভয় পাচ্ছে পরদিন সকালে ঝলমলে রোদ উঠল ঝড় থেমে গেছে না শেষ পাতাটা এখনো ঝরে যায়নি এটাই তো পাতার ইচ্ছে জন্সি আমাদেরকে বলেছিলেন আমি তোমাকে তাই এনে দেব। বলো তোমার কি চাই শিল্পের ক্ষমতা অনেক বুঝলে তো একটা ছবি যা করতে পারে একটা ডাক্তার কিন্তু পারে জন্সির বিছানার পাশে ক্যানভাস লাগিয়ে দিল সু তার বন্ধুকে ফিরে পেয়ে খুব খুশি দিন যেতে লাগল জন্সির সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল ডাক্তার দুজনেই সু হয়ে গেল আমি লন্ডন ব্রিজটাকে রং করতে চাই একদিন আমি জানি তা তুমি একদিন অবশ্যই করবে আচ্ছা কোথায় সু অনেক দিন আমি ওনাকে দেখিনি জিজ্ঞেস করে তুমি ভালোই করেছে করেছো আমি ভেবেছিলাম ডাক্তারের কাছে গিয়েছিলেন না এটাই তো সমস্যা ছিল মিস্টার বেহেরমানের উনি সময় বলতেন যখন ছবি তখন কোন কষ্ট কষ্ট বলে মনে হয় না আমার জানো তো সকালবেলা উনার যখন কাপুনি শুরু হয় লোকেরা হাসপাতালে নিয়ে যায় একদিন আগেই আমি ওনাকে দেখতে যাই তখন উনি খুব খুশি ছিলেন আর আমি যখন বললাম তুমি সুস্থ হয়ে উঠেছো উনি আরো খুশি হলেন আর আমি এও বললাম যে মাধবী শেষ পাতাটা দেখে উনি বলেছিলেন না যে আমার শিল্প মানুষকে বাঁচিয়ে রাখবে ওনার শিল্প তোমায় বাঁচিয়ে দিয়েছে ওটা ওনার শিল্প আর ওটাই তোমার প্রাণ বাঁচিয়েছে শিল্প নয় চিত্রশিল্পী কবি নৃত্যশিল্পী গায়ক সব শিল্পীরা অনুপ্রাণিত হল তারা সেই মাধবী লতার নিচে জড়ো হয়ে শপথ নিল আর্সভেল স্ট্রিটে শিল্প ফিরিয়ে আনবে ছবি ঠিক তাই হল নাম দিল বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদের জীবনের রং খুঁজতে পাঠালো সবাই আবার আঁকা শুরু করলো অন্য সব বেমানান কাজ বন্ধ করে দিয়ে ছবি আঁকা শুরু করলো যা করতে তারা ভালোবাসত তারা এখন জানে যে তারা আর কোনোদিন ছবি ছাড়বে না। জন্সিয়া সু ছাড়াও সবার রং এলো। সবাই বুঝেছে শিল্প কত দামি আর সবাই তাদের রোজগারের একটা অংশ স্বেচ্ছায় দ্য ব্যারমান আর্ট দান করলো এইভাবে দ্য ব্যারমান আর্ট শীঘ্রই পরিণত হলো দ্য ব্যারমান ইনস্টিটিউটে সবচেয়ে মজার কথা হলো দ্যমানো হয় সেটা হল শেষ পাতা কারণ একটা মূল্যবান ইচ্ছে থাকলেই উপায় হয় দাত্রী গাছ আজকের গল্প হল প্রকৃতির বন্ধুত্ব এবং নিঃস্বার্থ ভালোবাসার বসার জন্য এবং সারাদিন করে গান গাইত গাছটা ছিল সুন্দর এবং খুশিতে ভরা পাশের গ্রামের একটি বাচ্চা ছেলের সঙ্গে গাছটির ছিল এক মধুর সম্পর্ক ছেলেটি প্রতিদিন স্কুলের পর গাছের কাছে আসতো খেলা করতে ও গাছ থেকে আপেল পেরে খেত আর গাছের সঙ্গে লুকোচুরি খেলতো ওরা ঘন্টার পর ঘন্টা করত। ছেলেটি গাছকে সব কিছু বলত ওর পরিকল্পনা ভবিষ্যৎ চিন্তাধারা ওর ভাবনা আর প্রতিদিন স্কুলে কি হতো সবকিছু গাছটি মন দিয়ে ছেলেটির কথা শুনত এবং ওর সঙ্গে হাসতো ওরা একে অপরের স্বপ্ন বুঝতো এবং ওদের সম্পর্ক গাঢ় হয়ে ওঠে ছেলেটি পাতা জড়ো করে মুকুট বানিয়ে সেটা করে রাজার মতো আচরণ করত ও গাছের ডালে উঠে তাতে দোলনা করতো জলটা কত পরিষ্কার আর ঝকঝকে না গাছ হ্যাঁ ঠিকই বলেছ তুমি খুব লাকি কি সুন্দর দৃশ্য দেখতে পাও ঝলমলে জল আমি খুশি এগুলো তোমার সাথে ভাগ করে তুমি খুব ভালো গাছ আমি তোমায় ভালোবাসি আমিও তোমাকে ভালোবাসি ছেলেটি ঘন্টার পর ঘন্টা গল্প করত।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 আর বসন্ত এলেই নতুন পাতা ফেরত আসবে আমার কপাল কতটা ভালো না। কিন্তু সূর্য এখানে সব সময় থাকবে তোমার সাথে আমার সময় কাটাতে ভালো লাগে তুমি এখানে সব সময় থাকতে পারো জানি এইসব তুমি ভালোবাসো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 डाले उठे दोल खाओ और मन भरे खाओ और खुशी थको बड़े तुम्हारा डाले दोल खेल দেখো বন্ধু সূর্য অস্ত যাচ্ছে আমার আমার আপেলগুলো নাও বন্ধু আর বাজারে বিক্রি করে দাও তাহলে তোমার কাছে টাকা চলে আসবে আমি দুঃখিত বন্ধু আমার কাছে টাকা নেই তোমায় দেওয়ার মতো শুধু আছে পাতা আর আপেল সত্যি গাছ আমি নিতে পারি আপেল তুমি খুশি হবে? হ্যাঁ ধন্যবাদ গাছ তুমি সবার চেয়ে ভালো ছেলেটি তারপর গাছে উঠে সব আপেল পেরে নিয়ে যায় বাজারে বিক্রি করতে গাছ ছেলেটিকে সাহায্য করতে পেরে খুব খুশি হয় তারপর আবার অনেকদিন ছেলেটি গাছের কাছে না এবং ঢালে এই আশায় ছেলেটি ফেরত আসবে তারপর একদিন ছেলেটি ফেরত আসে গাছ আনন্দে নেচে ওঠে বন্ধু এসো এসু আমার গাছের ডালে উঠে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 गाचपाली बना सबूज अरण्य धीरे धीरे शेष हो गई बाड़ी एभा के हाराते देखे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 এবং কাঁদতে শুরু করে গাছের এই দৃশ্য দেখে মন ভেঙে যায় তার ডালপালা ছিল না ছেলেটিকে সান্ত্বনা দেওয়ার জন্য আপেল ছিল না খেতে দেওয়ার জন্য সে শুধুমাত্র মাথা রেখে কাঁদার জন্য কাদটাই দিতে পারত কি হয়েছে বন্ধু তুমি এইভাবে কাঁধ শো কেন আমার স্ত্রী আমায় ছেড়ে চলে গেছে আমার ছেলে আমায় ভালোবাসে না আমি এমন জায়গায় থাকতে চাই না যেখানে আমায় কেউ ভালোবাসে না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 गाचर सामने सूर्य फुरफुरे बतास झलम जल एटी नौको जा भाग्यवान मन करनाटी चले देखे और ठीक सूर्य अस्त जावा जमन दुख है तेम एबार पहाड़े धारे शुद्ध गाचर स्टाम्पट बहुब केटे जाए गाच एका हो जाए दूर बाड़ीघर बा पहाड़ देखते पाये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 এখন জঙ্গলের জায়গায় মানুষের তৈরি বাড়িঘর হয়েছে জঙ্গল কেটে দেওয়া হয়েছে সবুজ অরণ্য আর নেই ছেলেটির ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল হাঁটছিল মনে মনে ভাবছিল গাছ বন্ধুকে আর পাবে কিনা এই শহরটা জঙ্গলকে শেষ করে দিচ্ছে আশা করি আমি পুরনো বন্ধুকে দেখতে পাবো আর সে পেয়েও যায় कैक बचर तुमारो निश्चे दूषण श्वास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 শহর বাতাসকে দূষিত করে দেয় মানুষ যে কেন প্রকৃতির গুরুত্ব বোঝে না কে জানে গাছটি কোনো কথা বলে না কারণ ওর বলার মতো কিছুই ছিল না আমার এখন হয়েছে সময় ক্লান্ত তাকে এখন শুধু চাই টাটকা বাতাস আর একটা বসার জায়গা গাছটা যতটা সম্ভব এগিয়ে গিয়ে বলে ব্যাস এইটুকুই